যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবির রচিত বয়ান বর্ণনায় কিতাবটির একটি অংশে যেখানে আমাদের ইমাম বলছিলেন মুসি ও জাজাইল আমল ইয়াম কেয়ামা আমরা পুনরুত্থানের উপর ইমান রাখি এবং কেয়ামতের মাঠে কেয়ামতের দিনে আমল নামার প্রতিদান দেওয়া হবে এটার পর ইমান রাখি এবং আর আমল নামা পেশ করা হবে হিসাব হিসাব নেওয়া হবে কিরাত কেরাত পড়তে হবে এরপর আমরা ইমান রাখি দর্শক আমরা আলোচনা বলছিলাম যে হাঁসরের মাঠে মানুষের বিভিন্ন অবস্থা হবে কবর থেকে মানুষ যখন উঠবে যখন সিঙ্গিয়া ফোঁতকে দেয়া হবে তখন প্রথম যে কাজটি হবে হাসার মাঠে মানুষ উঠবে এবং এমন একটি মাঠে উঠবে যে মাঠে কখনো কোনো কিছু কোনো অপরাধ সংগঠিত হয়নি এই অপরাধ সংগঠিত যে মাঠে হয়নি সেই মাঠে সমস্ত মানুষ একত্রিত হবে এবং সেটা দূরে এবং কাছে সবাইকে সামিল করবে সবাই দেখতে হবে যেখানে উঁচু নিচু কিছু নেই রসল্লা সাল্লা এর বিস্তারিত বর্ণনা দিয়েছেন আমরা সেটার উপর ইমাণ রাখি হাসড়ের মাঠে আমাদের কি অবস্থা হবে আমরা আলোচনা করেছি আমরা বলেছিলাম মানুষ তিন ভাই বিভক্ত হয়ে যাবে কাফেরদের অবস্থা কি হবে সেটা কোরআনে করিম আল্লাহ বলে দ্বিতীয় আরেক শ্রেণীর যারা ইমান এনেছে কিন্তু গুণা করেছে খালাতু আমা সই যারা ভালো কাজ করেছে সাথে গুনার কাজও করেছে এদের কি অবস্থা হবে সেটা আমরা আলোচনা করেছি বিস্তারিত গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করছিলাম যে। ইমানদারদের কি অবস্থা হবে একদম মোত্তাকিজারা মোত্তাকিদের ব্যাপারে আমরা বলেছিলাম যে প্রথম যে রেওয়ার্ডটি তারা পাবে তা হচ্ছে লাইহাজ ফাজ আকবর এই যে ভীতিপ্রদ অবস্থা থাকবে সেখানে তারা ভয় পাবে না দ্বিতীয় আরেক শ্রেণীর লোকদের সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে হাঁসড়ের মাঠে নেককার কার্বন বিভিন্ন রকম অবস্থানে থাকবে এর মধ্যে আরেকটি গোষ্ঠী হবে যারা যারা আল্লাহ তালা আর্শে নিশেষায়া পাবে যেদিন সূর্য মাথার উপর থাকবে সবচেয়ে কাছে থাকবে शेदी बड़ो नहामा दोले तो से दिन तर आशे नीचे छाया पा छाय तड़णामचित हो कारा छाय पासी आल्ला भय चोखे पानी झड़े दिए से आल्ला केय अन्याये आल्ला के भल बेस परस्पर भल भार रक्षा परस्पर श्रत पोषण कर आल्ला के भल बेस मस्जिदे अवस्थान कर आल्ला के भल बेसा नेक इन्साफ कर यह सब एल्लाह से आल्ला भलग क्षमा अर्थात लेंदेन मुक्त आल्ला आलोचना तीत श्रेणी लोक हो जा मानुषे आल्ला विशेष छाड़ दीबें तुम्हें जो विपदाबदे आज के तुम्हार विपद मानस एगे আল্লাহ তালা নিজে তাকে ছাড় দিবেন এবং সেদিনের ভয়াবহ অবস্থা তাকে মুক্ত রাখবেন চতুর্থ এক ধরনের মানুষদের আমরা বলেছি যে হাঁসড়ের মাঠে তাদের অবস্থা হবে আরো সুন্দর যারা মানুষকে মানুষের মধ্যে সহজ জিনিসটা প্রচলন করেছে অর্থাৎ বেচা কিনায় তারা সহজ সহজ পদ অবলম্বন করেছে মানুষের ঋণ নিয়েছে ঋণ ছাড় দিয়েছে তাদেরকে আক্রমণ করেনি অপমানজনক অবস্থায় ফেলেনি অসম্মান করেনি আল্লাহ তালা হাস মাঠে তাদেরকে ভালো ব্যবস্থা করবেন তাদের অসম্মান অবস্থায় ফেলবেন না আরেক শ্রেণীর লোকের কথা আমরা বলেছিলাম যারা ইনসাফ করে কথায় এবং কথাবার্তায় তাদের পরিবারে এবং তাদের আচার আচরণে তাদের তাদের বিচার আচরে বিচার আচারে এবং তারা যদি কোনো ক্ষমতা পায় ক্ষমতার মধ্যে তার ইনসাফের সাথে সবকিছু পরিচালনা করে আল্লাহ তালা হাঁসরের মাঠে তাদের সাথে ভালো ব্যবহার করবেন এবং কি শুধু ভালো ব্যবহার নয় হাদিসি এসছে যে তারা থাকবে নূরের মেম্বারের উপরে রব্বুল্লাহ আলমিনের ডান পাশে আল্লাহ তারা উভয় দিকে ডান এবং তারা তারা এই এমন এক জায়গা থাকবে নূরের মেম্বারের উপরে তারা অবস্থান করবে যা কেমন হবে এটা এখন চিন্তা মানে চিন্তা করে আপনি শেষ করতে পারবেন না এত সুন্দর হবে সে অবস্থানে তারা থাকবে এরপর আমরা বলেছিলাম যে ষষ্ঠ যে গোষ্ঠীটি থাকবে হাসরের মাঠে হচ্ছে আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়েছে এবং আল্লাহ রাস্তায় যারা মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দিয়েছে এদের সম্পর্কে বিশেষ রিওয়ার্ড থাকবে শহীদদের ব্যাপারে আমরা বলেছিলাম যে ছয়টি খাসরত তারা ছয়টি বিশেষ পুরস্কার তারা পাবে এক নম্বর হচ্ছে যে প্রথমবারে তাদের ক্ষমা করে দেয়া হবে এবং তাদেরকে জান্নাতে তাদের জায়গা দেখাই দেয়া হবে এবং যাহার নামে তাদের আজাব কবর থেকে তাদেরকে মুক্ত করা হবে যাহার নামের তাদেরকে পাবে না আর তারা সেদিন হাঁসরের মাঠের যে ভয় ভীতি অবস্থা থেকে তারা মুক্ত থাকবে এবং তাদের মাথায় নূরের টুপি এবং অকার টুপি সম্মানের টুপি তাদেরকে পরিয়ে দেওয়া হবে যার একটি মুক্তি মুক্তা মুক্তা দানা দুনিয়া এবং তার মধ্য থেকে মধ্যে যা আছে সব থেকে উত্তম আমরা বলেছিলাম যে তাদের মধ্যে আরেকটি উপকার তারা পাবে শহীদ যে বাহাত্তর জন ডাগর নয়না হুর্দের সাথে তাদের বিয়ে দেবেন আল্লাহ তালা এবং সত্তর জন সত্তর জন তাদের আত্মীয় স্বজনের ব্যাপারে আত্মীয় স্বজনের ব্যাপারে সুপারিশ করতে তারা পারবেন এর মধ্যে দেখা যায় যে হা জিনিসটা হচ্ছে যে হাঁসরের মাঠে তারা ভীত সন্ত্রস্ত হবে না এটা মূল কথা অর্থাৎ শহীদরা হাঁসরের মাঠে ভীত সন্ত্রস্ত হবে না শহীদদের ব্যাপারে আরও হাদিস এসেছে এর মধ্যে আমরা আগে আলোচনা করতে চাই যারা শহীদদের মতোই মোরাবেথ ফুই সাবলা যারা আল্লাতালার দিনের উপর চলে এমন রাষ্ট্রের সীমান্ত পাহারা দিচ্ছেন তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহাম কিছু পুরস্কার ঘোষণা করেছেন যে হাঁসরের মাঠে তাদের কী অবস্থা হবে তাদেরকেও যদি মারা যায় আল্লাহ তালা তাদের তাদেরকেও হাঁসের মাঠে কঠিন বিপদের সময় তাদেরকে বিপদসংকু অবস্থা থেকে মুক্ত করবেন তারা ভিত্ত হবে না সন্ত্রস্ত হবে না নিঃশঙ্ক চিত্ত তারা থাকবে আবুদার দারাদসাল্লা সাল্লাসম বলেছেন রবাহিন খায় সুইয়ামি দাহরিন একদিনের সীমান্ত ইসলামী রাষ্ট্রে সীমান্ত পাহারা দেয়া সারা বছর রোজা রাখার সময় ওমান মা তামত বি যে কেউ আল্লাহর রাস্তায় আল্লা সীমান্ত পাহারা অবস্থায় মারা যাবে সে হাঁসরের মাঠের ভয় থেকে মুক্ত থাকবে এবং তার রিজিক চলতে থাকবে এবং জান্নার থেকে তার রিজিক চালু থাকবে আর তার কেয়ামা পর্যন্ত হাঁসরের মাঠে উপস্থিত হওয়া পর্যন্ত তার সোয়াব বর্জিত আকারে বাড়তেই থাকবে কোন অবস্থায় তা কর্তৃত হবে না অর্থাৎ সেটা অনবরত সদকা জারিয়ার মতো সোয়াব জারিয়া হতে থাকবে সোয়াব বাড়তেই থাকবে তার শহীদের ব্যাপারে আমরা আরো জানি রসুল্লাহলাম বলেছেন যে ওদি নী যার হাতে আমার প্রাণ অর্থাৎ আল্লাহ রাস্তায় কোন জখম হবে আল্লাহ রাস্তায় কে জখম হয়েছে বলে আল্লাউন উদ্দামি সেদিন রং হবে রক্তের রং ওয়ারি হরি হিস আর সেদিন তার রিয়া হবে সুগন্ধ হবে মিসকের সুগন্ধের মতো অর্থাৎ তার রক্ত সেদিন দুর্গন্ধ হবে না সুগন্ধ ভরে যাবে সারা সে যেখানে থাকবে সেখানে অর্থাৎ সুগন্ধে সবকিছু অত্যন্ত সুন্দর পরিবেশ বিরাজ করবে ওই লোকের জন্য যে লোক শহীদ হবে আল্লাহ রাস্তায় নসুল্লাহিস্লাম অন্য একাদিসে বলেছেন যা মারাদ জবাল্লাহ বর্ণনা করেন মান রসুল্লাহাম বলেছেন মানকাতা কেউ रास्ते समय फ़कदान उठे दूर दोहन और दू दोहान समय अल्प समय एर मध्युक समय जिहद कर ले रसुल्लाम्नाजीब हो जाएर हानफी से बील्ला হা তিয়মল খেয়ামা আর কেউ যদি দুনিয়ার বুকে আল্লাহর রাস্তায় কোনো আঘাত প্রাপ্ত অথবা কোনো সেখানে কোনো ঘটনা ঘটে কষ্ট পায় ফাইহা তমল খিয়ামাতে আকজর মা কায়না যে সেই ব্যথা আরও ব্যাপক হয়ে আসবে তবে লাউনু হাজার সেটা হবে তার রং হবে জাফরানের রং ওয়ারি হোহাল মিস্ক সেখান থেকে সুগন্ধ মিস্কের সুগন্ধ বইতে থাকবে অর্থাৎ এই জন্য যে আল্লাহর রাস্তায় থাকার কারণে আল্লাহ তালা তাকে সে সম্মানিত করবেন এটা হাসরের মাঠে তার সুগন্ধযুক্ত হয়ে যাবে পুরো হাসরের মাঠ এই লোকদের এই লোকের সুগন্ধে সুগন্ধযুক্ত হয়ে যাবে এটা এই জন্য যে আল্লাহর রাস্তায় সে পুরো সময় দিয়েছে এরা তাহলে বোঝা গেল দুই শ্রেণীর লোককে আল্লাহ তালা বিশেষ সম্মানিত করবেন হাঁসরের মাঠে যারা শহীদ এবং যারা মরাবেদ এরা সেদিন ভয় পাবে না সাথে সাথে তাদের রক্তগুলো হয়ে যাবে সুগন্ধিযুক্ত এবং তারা रक्त गो जो रक्त मानस भय पाए रक्तगुल आफान रक्त रसल्ला सल्लाम सप्तमी गु, ईमानदार सत्यार ईमानदार जरा तमन किस भलो काजे काजे परिणाम फल तार भलो परिणाम हाँड़े मठे देखते पा रसल्ला तरफ हम जी मिनाल गए जरा निजे क्रोध के सम्बरण कर ক্রোধকে সম্বরণ করে অর্থাৎ তারা ইচ্ছা করে যে বাস্তবায়ন করতে পারে বাস্তবায়ন করে নিজেকে সম্বরণ করেছে আল্লাহ মুরাবিকুম আর তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও দ্রুত ও জান্নাতিন্দা এবং এমন জান্নাতের দিকে তোমরা যাও এগিয়ে আস যে জান্নাতটি আসমান এবং জমিন এর প্রশস্ত অর্থাৎ এর বেশার্ধ আসমান এবং জমিন এর মতো উড়িদাতিল মুত্তাকিদের জন্য যা তৈরি করা হয়েছে আল্লাদ ইউনফিক আফিস সর্রাহর্রাহ যারা ভালো অবস্থায় খারাপ সর্ব অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে ওয়াল কাজ মিনাল গাইজা এবং যারা নিজদের ক্রোধকে সম্বরণ করে ওলা হফিনাস মানুষকে তারা ক্ষমা করে দেয় ওল্লাহ ইহাইবুল মোহসেন আল্লাহ পছন্দ করেন যারা অহসান করে যারা তাদের ইনসাফের অতিরিক্ত দয়া দেখিয়ে সব কিছু সম্পন্ন করে অহসান করে যে কোনো কাজে সর্বোত্তমটাই করবে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন এইজন্য যারা যারা হাঁসরে মাঠে উঠবে তাদের মধ্যে কেউ যদি কোনো দুনিয়ার বুকে মানুষকে মানুষকে কষ্ট দিতে পারতো দেয়নি কারো অপরাধ ক্ষমা করে দিয়েছে এবং সেখানে ক্রোধ ছিল তার ক্রোধকে সম্বরণ করেছে ক্রোধ দেখায়নি খারাপ কথা বলেনি আক্রমণ করেনি এমন অবস্থা হলে রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে হাসরের মাঠে তাকে তাকে ইয়া দেয়া হবে অপশান দেয়া হবে যে আপনি এত এত এত এত যত ইচ্ছে তত আইন ডাগর নয়না ডাগর নয়না হোর্দেরকে আপনি গ্রহণ করতে পারেন নিবারণ করে এবং সে সক্ষম সেটাকে বাস্তবায়ন করতে খালায়ামা আল্লাহ তাকে সমস্ত মানুষের সামনে রাখবেন সমস্ত মানুষের সামনে রাখবেন সমস্ত সৃষ্টি সমকূলের সামনে রাখবেন কে আমাদের দিন হাত তাই উখাইয়া রাখু এবং তাকে তা হীর দিবেন তাকে বলবেন যে তুমি অপসান দিলাম তোমাকে ফি যে তুমি যে কোনো যে তুমি চাও যত পরিমাণ যত সুন্দর তোমার হয় এটা তুমি নিতে হাসরের মাঠে আল্লাহ তারা এদেরকে পুরস্কৃত করবেন কোনো কোনো মানুষ হাঁসুরের মাঠে এই পুরস্কার হাঁসুরের মাঠেই অনুষ্ঠিত হয়ে যাবে পরের বিচারের পরে নবচারের আগে অনুষ্ঠিত হবে অনুরূপ ভাবে আরেক শ্রেণীর মানুষ আছে যারা যা আল্লাহ হাঁসের মাঠে উপকৃত করবেন যারা মুক্ত করেছে আল্লাহ তালা কোরআনিকারিম বলেছেন ফালাক কিন্তু সে গিরিপথ অতিক্রম করেনি ওমা দরাক গিরিপথ কি ফ্কু রাকাবা অর্থাৎ গিরিপথের অতিক্রম করার জন্য যে তা হচ্ছে ফাক্কু রাকাবা অর্থাৎ মুক্ত করতে হবে দাসকে ঘাড় মুক্ত করতে হবে দাস মুক্ত করতে হবে রসুল বলেছেন কেউ যদি কোন ইমানদার কোন দাসকে মুক্ত করে দেয় আল্লাহ তালা তার প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে ওই লোকটিকে মুক্ত জাহানাম থেকে মুক্ত করবেন কি তার বলেছেন যে আয়ুমা মুসলিম আহতুল্ল মুসলিমান কোন মুসলিম যখন কোন মুসলিমকে স্বাধীন করে দেয় ফাইন আল্লাহ জায়লা জায়ল ওফা এ জো আমিনারি রহিমিনার নার যে এর বিনিময়ে আল্লাহ তালা যে তাকে দাসমুক্ত যে দাস যে দাসমুক্ত করেছে প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে তাকে জাহার নাম থেকে মুক্ত করে দেবেন অনুরূপভাবে কোন মুসলিম যদি কোনো মুসলিম নারীকে মুক্ত করে দেবেন মুসলিম নারী যদি কোন মুসলিম নারীকে মুক্ত করে দেয় তাকেও আল্লাহ তালা এর বিনিময়ে প্রত্যেক হাড়কে হাড়ের বিনিময়ে হাড় আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বলার রসুল্লাহাম এইটা যে মানুষ যেন ভালো কাজের প্রতি ভালো কাজ করে অন্য এক হাদিস তানফুলনা কেউ যদি কোন একটি মসজিদ বানায় যাতে আল্লাহ জিকির করা হয় আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন ওমন আফান মুসলিম ফিদিয়ে তুমিন জাহার নাম কেউ যদি কোনো দাসকে মুক্ত করে দেয় জাহান্নাম থেকে তার এটা ফিদিয়া হবে অর্থাৎ মুক্ত হয়ে তার এটা তার জন্য এটা এটা মুক্তির কারণ হয়ে যাবে মুক্ত করে দিবে অর্থাৎ সে একজন দুনিয়াতে কেউ যদি কোনো সে দাস মুক্ত করে আখে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন ওমান শাহ বা সাইব তানবিল ইসলামে কাহাত হনুরম কে আমা দুনিয়ার বুকে কেউ যদি কোনো বৃদ্ধ হয় বৃদ্ধ হয়ে ইসলামের উপর বড়ো হয় আল্লাহ তালা কে আমাদের দিন তার জন্য এটা নূরের ব্যবস্থা করে দেবেন মুসলিম দাস তাহলে সেটা তার জন্য জাহান নাম থেকে মুক্তির কারণ হবে অঙ্গ প্রতি অঙ্গের বিনিময় অঙ্গ অনুর কেউ কোন যুবক যদি কোন বৃদ্ধ হয় আল্লাহর দিন আল্লাহর রাস্তার মধ্যে বড় হয় কান আতলা হুরাই কেয়ামা কিয়ম সেটা তার আলো হবে ওমান রামা বিশাহমিনাগা সবা অখা কানাক মত বনী এমন কি কেউ যদি কোন কোন তীর মারে আল্লাহ রাস্তা সেটা হো পা সেটা সে করতে সক্ষম হোক বা না হোক কিন্তু আল্লাহ রাস্তায় করেছে সে বনী ইসমাই বনী ইসমাইলের কোনো সে সব পাবে রসুল্লা ইসলাম এভাবে বলেছেন আরো বিভিন্ন বর্ণনা এসেছেনই বলেছেন মানরামা বিসাহমিন ফী সবিলা বালগা বিল আদু আসাবা ওয়া আখতা কানরা ইতকিরাকাবা কেউ যদি কোন আল্লাহর রাস্তায় কোন তীর নিক্ষেপ করে শত্রুর গন্তব্যে পৌঁছল কি পৌঁছল না বড় কথা না তাতেই শুধু তীর নিক্ষেপ করলেই এত কো রাকাবাতার সওয়াব النار তার যদি দাসমুক্তি করে তার আল্লাহ তারা তার প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে তাকে জাহান থেকে তার অঙ্গকে মুক্ত করবেন অনুর ওমান কেউ যদি কোন দুই ধরনের দান করে আল্লাহর রাস্তাতে সমানিত আবুহাব জান্নাতের আটটি দরজা খুলে যাবে যেটা ইচ্ছে সে জান্নাত প্রবেশ করতে পারবে এভাবে রসোল্লা সাল্লা বিভিন্ন হাদিসে এসেছে যে মুক্তির সব কি এবং হাসরের মাঠে সেটা তার জন্য বিরাট উপকারের উপকারী বিষয় হয়ে দাঁড়াবে নবম এক ধরনের মানুষ আছেন যারা ইমানদার মাঠে উঠবেন তাদের জন্য আল্লাহ বিশেষ ব্যবস্থাপন রেখেছেন তাদের সম্মান আজান যারা দেয় তাদের ফজিলত কি হাসরের মাঠে তারা কিরকম দেখা যাবে রসুল্লাহাম হাদিসে তা এসেছে বরং তার কি হবে রসুল বলে দিয়েছেন যে ইন্ন ফি আল আসে সেদিন তারা সবচেয়ে উঁচু ঘাড় বিশিষ্ট হবে মরাবিবিন্দু বলেন স্বামী তো রসুল্লাহি সাল্লামুল আমি রসুল্লা সাল্লাম শুনেছি আল মুম কেয়ামা যারা আজান দেয় দুনিয়ার বুকে যারা আজান দেয় সলাতে আজান দেয় দিন তারা ঘাড় তাদের ঘাড় সবচেয়ে উঁচু হবে লম্বা হবে এখানে ঘাড় লম্বা হওয়াটা আসলে সৌন্দর্যের বিষয় এই জিনিসটাই আমাদের জানা দরকার যে সৌন্দর্যের বিষয় ঘাড় লম্বা হওয়া অনেক সময় মানুষ মনে করতে খারাপ দেখা যাবে না খারাপ নয় তাদের ঘাড় লম্বা হবে অর্থাৎ তাদের সৌন্দর্য ফুটে উঠবে এক অর্থ আরেক অর্থ হচ্ছে যেহেতু তারা তার হৃদের ঘোষণা দিচ্ছে সলাতের ঘোষণা দিচ্ছে সেই জন্য তাদেরকে তাদের আল্লাহ তার বিশেষ সমর্গ সবার থেকে তাদেরকে উঁচু করবেন দেখা যাবে তারা তারা সবার থেকে বেশি সুস্পষ্টভাবে প্রমাণিত হবে তারা দিনের উপর ছিলেন এটা অর্থ হইতে পারে দুই উভয় অর্থেই ঘাড় যদি কোনো মানে যদি কোনো কেউ আজান দেয় তার ঘাঁড় উঁচু হবে তাকে আল্লাহ তালা সম্মানিত করবেন তাকেম করুন হাঁসরে মাঠে এই সম্মান হবে দুনিয়া দুনিয়া দুনিয়ার বুকে যেহেতু সে আল্লাহ তালা তার অহিদের ঘোষণা দিয়েছে সলাতের ঘোষণা দিয়েছে সেজন্য তার এই পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন রসল্লাহ আসলাম এক হাদিসে বলেছেন ইমনি ইন্নি আরো আকা তহেবুল গানা মলবা দিয়া রসোল্লাহ এক সাহাবি বলেছেন যে আমি তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি ছাগল এবং বেদুনদের এলাকায় বসবাস করতে ভালোবাসো ফাই যা কুন তাফি গানামিকাও বা দিয়াতিকা ফান্তফিস বিন্নি যখন তুমি তোমার সাগরের কাছে থাকো অথবা তোমার বা দিয়ে বেদিন এলাকায় থাকো তখন তুমি আজান দিবে আজান দিলে জোরে আজান দিবে কারণ আজান যতটুকু আওয়াজ যাবে জিন ইঞ্জ এবং যত শুনবে যারাই শুনবে মানুষ জিন এবং যে কোনো জিনিস শুনবে হাসরের দিন সেটা তার পক্ষে সাক্ষ্য দিবে তাহলে বোঝা গেল যে আজান হাসরের মাঠে তার জন্য दावे हर विवेचना सबनेरदा लाभ कर हाँड़े मठे श्रेणी मानूष आस दशम श्रेणी हमारा दिन बड़े ना কিছু ভালো অবস্থায় ছিল তারপর পরিবর্তন হয়ে গেছে এরকম নয় যারা দিনের উপর বড় হয়েছে ইসলামের উপর বড় হয়েছে অর্থাৎ তারা বৃদ্ধ হয়েছে ইসলামের উপরে দিন তারা অন্যদিকে চিন্তা করেনি অন্য কোন মতবাদ অন্য কোন কোন রকমের ভিন্ন চিন্তা কোন রকমের সন্দেহ তাদের মধ্যে কাজ করেনি দিনের উপর তারাও বিচল ছিল এদের ব্যাপারে হাসরের মাঠে কি হবে রসল সালাম বলে দিয়েছেন মান শাহ বা সাই বা তানফিল ইসলাম কেউ যদি ইসলামে বড় হয় বৃদ্ধ হয় কান আতলাহ নুরাইয়ামা হাঁসরের মাঠে সেটা তার জন্য নূর হবে আলোক আলোকের ব্যবস্থা করা হবে অর্থাৎ হাঁসরের মাঠে সেটা তার জন্য আলো হয়ে দেখা দিবে সময় দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আমরা এই বিষয়টি সহ হাঁসরের মাঠে ইমানদারে আরও কি অবস্থা সে বিষয়গুলো আমরা পরবর্তী কোনো পর্বে আলোচনা করব তখন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখের দাওয়া নেন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ